শুধুমাত্র বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম ব্যোমকেশ বক্সির স্রষ্টা তো এ এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি ছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি অভিনব সৃষ্টি ভূতান্বেষী বড়দা আজ শুনবেন একটি বড়দা কাহিনী এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 9 অগস্ট 19৬২ সালে প্রধান চরিত্রে বড়দা শালক, এবং ওস্তাদ কাফি খান গল্প পাঠে মীর গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে মালকোষ বড়দা বলল ওস্তাদ কাফি খাঁর শ্বে তার শুনেছ ক্লাবের পাঠাগারে আমরা কয়েকজন চুপচাপ বসে সাময়িক পত্রিকার পাতা উল্টাচ্ছিলাম অমূল্য পত্রিকা থেকে চোখ তুলে কিছুক্ষণ ভ্রুকুটি করে রইল তারপর বলল মতলবটা কি নতুন আষাঢ় গল্প তৈরি করেছ আর সেটা শোনাতে চাও তাইতো বড়দা সে কথায় কান্না দিয়ে গল্প আরম্ভ করে দিল পূজোর ছুটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার ছোট শালা শুভেন্দুর ভারী গান বাজনার শখ একদিন আমাকে বলল জামাইবাবু ওস্তাদ কাফি ঘর সেটা শুনতে যাবেন ওস্তাদ আছেন আমি বললেন আজ রাতে যখন আর কেউ থাকবে না তখন বাজনা শোনাবেন যাবেন আপনি আমার সঙ্গে নেই কাজ তো খুঁ ভাজ উচ্চাঙ্গ গান বাজনার প্রতি আমার বিশেষ আসক্তি নেই ধ্রুপদ চৌতাল ধামার দশকুশি ওসব বুঝি না সুযোগ হয়েছে বললাম আচ্ছা যাব রাত আন্দাজ নটার সময় খাওয়া দাওয়া সেরে ডাক বাংলোতে উপস্থিত হলাম জায়গাটা বেশ নিরিবিলি তাঁচিল ঘেরা উঁচু ভিতের বাড়ি বাড়ির সামনে চার ফুট উঁচু চাতাল এই চাতালের উপর আলোয়ান গায়ে দিয়ে একজন বৃদ্ধ বসে আছেন তার পাশে একটি শ্বেতার সোয়ানো রয়েছে পরিষ্কার চাঁদের আলোয়ে ওস্তাদিকে দেখলাম লম্বা একহারা চেহারা মাথায় পাকা বাবরি চুল চিবুকে ত্রিকোণ দাড়ি বয়স অনুমান করা শক্ত তবে ওই সত্যরের কাছাকাছি শালক ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল ওস্তার্জি স্নিগ্ধ স্বরে বললেন এসো বাবা তা সঙ্গে ওটিকে শালা পরিচয় করিয়ে দিল আমিও হেঁট হয়ে প্রণাম করলাম ওস্তাদজিকে দেখে তিনি হিন্দু না মুসলমান এ কথা মনে আসে না মনে হয় তিনি একটি প্রশান্ত চিত্ত সাধক সাধকের তো জাত নেই শালা জিজ্ঞেস করলো আজকেও আসেনি ওস্তাদজি একটু ম্লান হেসে বললেন এসেছিল কয়েকজন রাইস লোক আধ ঘন্টা বাজনা শুনে বাহবা দিতে দিতে চলে গেল কেউ কিচ্ছু বোঝে না গুণিজনের পক্ষে অরশিকেশুর রসস্য নিবেদনম কতখানি পীড়াদায়ক তা জানি বলেই নিজের কথা ভেবে মনে মনে একটু ভয় পেলাম ওস্তাদজি যাতে আমার অজ্ঞতা ধরতে না পারেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার ওস্তাদজি শ্বেতারের উপর হাত রেখে আমার শালাকে বললেন কি শুনতে চাও বলো শালা হাতজোর করে বলল হ্যাঁ অনেকদিন আপনার মালকো শুনিনি ওস্তাদজি আস্তে আস্তে সে কোলে তুলে নিলেন আঙুলে মেরজাপ পরে তারের ওপর মৃদু স্পর্শ করলেন তারগুলি গুলি করে উঠল তারপর তিনি সে তারের কানে মোচড় দিয়ে তারগুলি গুলি বেঁধে নিতে নিতে বললেন एन हेमंतकाल रत द्वित प्रहरों आरम्भ हो गलकोश बजार उपुक्त समय बढ़े चारिदी के जोत्ना झिमझिम कर दूर थोर जेटुकु शब्द आस दूरत द्वारा मोलायम होस्तार्जी जंत्र बेधे नहीं बलें मालकोश बजा एक कथा एकटू रखी कि भे ओस्त नितान सहज भाव कथा किंतु हमी सचकित उठल ओस्तादजी चेयरें মালকোষ যদি শুদ্ধভাবে বাজানো যায় তাহলে জিন আসে ওরা মালকোষ রাগ শুনতে বড় ভালোবাসে জিন আরব দেশের দ্বৈত বিশেষ আমি ভূত প্রেত নিয়ে অনেক নাড়াচাড়া করেছি কিন্তু জিন জাতীয় জীবের সঙ্গে কখনো মোলাকাত হয়নি ওরা আরব্য রজনীর কাল্পনিক প্রাণী এই ধারণাই ছিল এখন মালকোষ সোনবার জন্য তারা আসতে পারে এই কথাটা ভেবে মনটা বেশ উৎসুক হয়ে উঠল ওস্তাদজি বাজাতে শুরু করলেন লক্ষ্য করলাম তার হাতের আঙুলগুলো লোহার তারের মতো বাঁকা বাঁকা কঠিন কিন্তু সে তারের তারের ওপর তাদের স্পর্শ কি নরম যেন ফুলের বাগানে মৌমাছি গুঞ্জন করে বেড়াচ্ছে তিনি প্রথমে খুব ঠায়ে বাজাতে শুরু করলেন और आस्ते आस्ते ताल गति ধ হয় কুড়ি ২৫ মিনিট হবে আমি বসেছিলাম চার ফুট উঁচু চাতালের কিনারা ঘেসে নিচে নজর বুঝলাম গন্ধটা কোথা থেকে আসছে ঠিক চাতালের নিচেই একটা প্রকাণ্ড মানুষ উপুর হয়ে শুয়ে আছে চাঁদের আলোয় তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি নিকশের মতো কালো গায়ে রং আঠাদ হাত লম্বা তাগড়া শরীর সারা লোহার সলার মতো রোয়া খাড়া হয়ে রয়েছে দুহাত দিয়ে মাথাটা বেড়ে নিয়ে দৈত্য পড়ে আছে ভূত দেখে ভয় পাওয়ার দিন নেই घाड़ बेचने दम्बा हुई शुए। मालकोश शुए। কিছুক্ষণ সেইভাবে বসে রইলেন তারপর আসতে আসতে অনুভব করলাম গন্ধটা মেরিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না জিনেরা চলে গেছে स्ताद जी के सब्रश्न चोखे चाहलें ऊरा इस ना किस तृप्त स्वरे आज बजानोटा भलो मन बस गए तुमरा भय पाओनी तो हु? এতক্ষণে আমার শ্যালকের ধ্যান ভঙ্গ হল সে পকেট থেকে একটি রুমাল এবং একটি গিনি বার করল গিনিটি রুমালের উপর রেখে রুমালটি ওস্তাদ পায়ের কাছে রাখল তারপর লম্বা হয়ে তাকে প্রণাম করল তার ভূমিষ্ঠ প্রণামের ভঙ্গি দেখে মনে হলো সেও একটি ছোটোখাটো জীব ছিলেন মালকোষ রচনা শরৎন্দু বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে মীর অমূল্য পুষ্পল গল্পের সূত্রধার দীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী এই গল্পটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের সাহায্য করেছেন আমাদের শ্রোতা খড়গপুরের দেবাশিস পাল চৌধুরী তাকে অনেক ধন্যবাদ